বারা ইবনু আজিব রাজান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলসালাম হুদায় বিয়ার দিন মুশরিকদের সঙ্গে তিনটি বিষয় সন্ধি করেছিলেন তা হল মুশরিকরা কেউ মুসলিম হয়ে তার নিকট এলে তিনি তাকে তাদের নিকট ফিরিয়ে দিবেন মুসলিমদের কেউ মুরতাদ হয়ে তাদের নিকট গেলে তারা তাকে ফিরিয়ে দিবে না আর তিনি আগামী বছর মক্কায় প্রবেশ করবেন এবং সেখানে তিন দিন অবস্থান করবেন কোষবদ্ধ তরবারি ধনুক ও এরকম কিছু ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না ইতিমধ্যে আবু জন্দাল রদিয়ালাহ তু আলাহু শিকলপর অবস্থায় লাফিয়ে লাফিয়ে তার নিকট এল তাকে তিনি তাদের নিকট ফিরিয়ে দিলেন আবু আবদুল্লাহ ইমাম বুখের রহমতুল্লা আলহী বলেন মুয়াম্মল রহমতুল্লা আলহি সুফিয়ান রহমতুল্লা আলহী হতে বর্ণিত হাদিসে আবু জন্দালের কথা উল্লেখ করেননি তিনি কোষবদ্ধ তরবারি ছাড়া এটুকু উল্লেখ করেছেন